وان اشهد الله لا اله الا الله وحده لا شريك له وان اشهد ان سجدنا ونبينا ومولانا محمدا نعبده ورسوله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 আপনারা যারা নাম আস পড়েন অন্তত তারা হয়তো বুঝতে পেরেছেন আমি কোন সুরাতিল করেছিলাম কোরআন শরীফের ছোট্ট দুটো সুরাগুলির মধ্যে একটা সুরার নাম আসর আমরা সাধারণত ওয়াল বলে থাকি। এই আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই সুরাটি আল্লাহ রবুল আলমিন মহানবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন टनाओ घटनाटाइ चूरार शान नजुल बना घटना हल रसुल करीम सल अल वसल्लम जन्मे पर तरह समाधे बसबा कर ले चल्लिशर এই চল্লিশ বছরের ভিতরে তিনি তাদেরকে ইমানের দাওয়াত দিলেন না ইসলামের দাওয়াত দিলেন না এবাদত বন্দেগীর দাওয়াত দিলেন না কলেমার দাওয়াত দিলেন না কোনো কিছু দাওয়াত দিলেন শুধু তাদের সাথে বসবাস করলেন চল্লিশ বছর পরে যখন তিনি লা ইলাহা ইল্লা দাওয়াত দেওয়া শুরু করলেন তখন आबू जहाल दल बल लोकते लगल मुहम्मद यो चिल क्षतिग्रस्त कतदिन भलो चिल क्षतिग्रस्त याल चिलदिन ते रकमेश उमुक क्ष करते उमुक काज छाड़ते निर्देश दें नहीं भलो जनते लगलें जान बामान आनतेम बल करते तक लगल क्षतिग्रस्त अवस्था समस्त आलेमगन बलए आलेमगन के नायबे नी बला है हादी शरीफी अल्लाह रसुल वरासबिया समस्त आलिमगण बेल अवस्था एक ही आलिमगन जतद पर्त समाज मानुष के इमान आनार कथा बोलें ना आमल भलो करार कथा बोलें ना खारा क्षार कथा बोलें ना तलिम के सबाई भलो बोल जख आलिमगन बलते थकबें जान्न बचते हईान आनते जाननाते हईले हाल पथे चलतेल बढ़ते तक आलिमगण समालोचनार शेष थक नबीर बलए जे अवस्था चिल नबी आलिमगण बेल ठीक एक ही अवस्था आवे जखन ता बोलते लागल मोहम्मद क्षतिग्रस्त हो गए तक तर कथार प्रतिबादे आल्लाकबुल आलमीन सुर असर नाजिल करा बल मोहम्मद क्षतिग्रस्त होर जवाबे आल्लाह सुरा नाजिल करल्लाह सुरार भरे सारा दुनिया समस्त मानुषुलिर मदे क्य क्षतिग्रस्त और क्या लाभवान এটা যাচাই করার জন্য একটা স্ক্যাল একটা মাপ কাঠি দান করেছে এই সুরার ভিতরে আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষদের মধ্যে ক্যাল লাভবান আর কে ক্ষতিগ্রস্ত এটা যাচাইয়ের জন্য আল্লাহ একটা মাপ কাঠি দান করেছে এই মাপকাঠির মাধ্যমে এরা যেন বুঝতে পারে যে মুহাম্মাদুর রসুল্লাহ ক্ষতিগ্রস্ত না তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত এই সুরার শুরুতে আল্লাহ ওয়াল আশ্রি শব্দটা বলে আসরের কসম খেয়ে কথাগুলি বলেছেন যেহেতু আসর শব্দটা উল্লেখ করে এর কসম খেয়ে আল্লাহ কথাগুলি বলেছেন এই জন্য আল্লাহ সুরাটার নাম রেখেছেন ওয়াল আশ্রি সুরা সুরাতুল আসর শব্দের বিভিন্ন অর্থ আছে नाम आशर नमाज नाम आशर नमाज। एक समय नाम आसर समय एक नमजेर नाम आसर नमज और दीर्घ समय क्यों एकत्रे आसर बला है यही दुनिया मानूष के अल्लाह बकरबुल आलमीन मोटामुटी एक समय दिया जीवन दिया दुनिया बड़ा কেন পাঠাইছেন একটা ব্যবসা করার জন্য দুনিয়াতে আল্লাহর্বুল আলমিন মানুষগুলিকে পাঠান একটা ব্যবসায়ের জন্য সেই ব্যবসায়ের পুঁজি হিসাবে আল্লাহ তাকে একটা জীবন দিয়া দেখেন একটা নির্ধারিত সময় দিয়া দেখেন এই নির্ধারিত সময় এটা হইল তার ক্যাপিটাল এটা হইল তার পুঁজি এই পুঁজির বিনিময়ে এসে যেন দুনিয়ার জীবনেই জান্নাতের খরিদ্দার হতে পারে পুঁজি গেল সীমিত আর মুনাফাটা পাইল অসীম যার ব্যবসায় পুঁজিও গেল মুনাফাও পাইল না সে হয় ক্ষতিগ্রস্ত আর যার ব্যবসায় পুঁজি গেল সীমিত আর মুনাফা পাইল অসীম আপনারাই বলুন সে ক্ষতিগ্রস্ত না লাভবান আল্লাহর্বুল আলামিন দুনিয়াতে প্রতিটি মানুষকে পাঠান একটা ব্যবসায়ের জন্য কিসের ব্যবসা জান্নাত কিনার ব্যবসা এটা আপনাদের মনে রাখার মতো কথা दुनियाल्लाह मानुष के पाठान एक व्यवसाय व्यवसा जानार व्यवसा इटा क्य आल्ला मानुष केूजी दान करें एक पूँजिटा हल तीवन एक निर्धारित समय एक सनिर्दिष्ट समय तीवन এজন্য আল্লাহ আসরি বলে তার জীবনের সময় টুকুর গুরুত্ব বুঝাবার জন্য এর প্রথম খাইয়ে আল্লাহ কথাগুলি বলেছে বলেছেন মুফাসিরিন একরাম কথাটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছেন এক ব্যক্তি বরফের ব্যবসা করে আইস बस किसु बरफ फैक्टर थे क्या घरे घरे घरे घरे गलते गलते गुराफीरा टुकड़ा टुकड़ा सोटो छोटो करी सम्पूर्णता बरफ से एक दिए खरीद कर लरे घरे रास्त रस्ताय बिक्री करते करते करते करते सर्वमोटार पांच टाका बिक्री रुण बरफर मध्य गरम बतास लागले गले बरफे चलते बरफर मे रोज लगते गले पानी फुटाफुटा पड़ते पर शेषा गलार आगे आगे बिक्री शेष करते म आल्ला मानुष केन्नत क्यों पुदीता दिए जीवन जेमन भाव बरफ तीले तीले कय तेमनी भावेटी मानुषर जीवन तीले तीले व्ययिटी मानुष जीवन तीले तीले एन आजकल तारीख क तो সাতই জুন দুই সালের সাত জুন রাত নয়টা পঞ্চাশ মিনিট বাজে এরপরে সেকেন্ডের কাটা টক টক টক করতেছে আর অগ্রসর হইতেছে দুই সালের জুন মাসের সাত তারিখ রাত ১০টা একান্ন মিনিটের সময়ে আপনার গরির সেকেন্ডের কাটাতে টক করে যে সময়টা অতিক্রম করল এই সময়টা আপনার জীবনের সাথে যুগ হইল না বিগ হইল প্লাস হইল না মাইনাস হইলাস হইল প্রতিটি সেকেন্ডের কাটার এক একটা লাভের দ্বারা আমাদের জীবনের এক একটা অংশ ব্যয় হয়তে থাকে যেমনভাবে বরফ গলে প্রতি ফুটার মাধ্যমে বরফটা ব্যয় পাতে থাকে বরফের টুকরা ভাগ যাওয়ার আগে যেমনভাবে ব্যবসা করে শেষ করতে হবে তেমনিভাবে আমাদের জীবন এইভাবে বিলীন হয়ে যাওয়ার আগে আগে আমাদের জান্নাত কিনে শেষ করতে হবে এই কথাটার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ ওয়াল আশরি বলে আমাদের জীবনের সময় টুকুর কখন কাইয়া কথাগুলি বলেছেন এজন্য আল্লাহ এই সুরার নাম রেখেছেন সুরাতুল আসম এখানে যেহেতু আল্লাহ একটা স্কেল দিয়েছেন যে স্কেলের দ্বারা মাপলে যে কোনো মানুষের জীবন যে কোন মানুষের জীবন ব্যবসায় সে লাভবান না ক্ষতিগ্রস্ত বুঝতে পারা যাবে এজন্য জন্য মুফাসরিন একরম প্রথমেই উল্লেখ করেছেন আগে বোঝে নাও লাভ কাকে বলে আর ক্ষতি কাকে বলে যে ব্যবসায় পুঁজি গেল সীমিত মুনাফা আসলো অসীম এই ব্যবসাটা হল লাভের ব্যবসা যে মানুষের সীমিত জীবন গেল অসীম জীবনের জান্নাত পাইল মুনাফা এই মানুষটা ক্ষতিগ্রসিত না লাভবান যার জীবনও ফুরাইল জান্নাতও পাইল না জীবন ফুরাইল মানে পুঁজি গেল জন্নত পাইল না মানে মুনাফা পাইল না সে এই জীবন ব্যবসায় লাভবান না বলেন্লা হাতিবিল আল্লাহ বলেন আমি সময়ের কথম খেয়ে বলছি তোমাদের জীবনের কথম খেয়ে বলছি তোমাদের জীবনের যে নির্ধারিত সময়টুকু আছে এই সময়টুকুর কথম খেয়ে বলছি সারা দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত সব মানুষের জীবন পুঁজি শেষ হয়ে যাবে শুধুমাত্র চারটা কাজ এই সীমিত জীবনটা ফুরাবার আগে আগে যারা চারটা কাজ করতে পারবে তারাই শুধু লাভবান চার কাজ যারা করতে পারবে না তারা সবাই ক্ষতিগ্রস্ত চার কাজ যারা করতে পারবে তাদের জীবন পুঁজি গেল অসীম না সীমিত দুনিয়াতে অসীম জীবন পায় কেউ না সীমিত চারটা কাজ যারা করতে পারবে এদের জীবন পুঁজি গেল সীমিত জান্নাত পাবে অসীম জীবনের এরা লাভবান আর চার কাজ যারা করবে না এদের এই সীমিত পুঁজিত ফুরাবে দুনিয়ার জীবনে আমরা জান্নাত কিনলেও আমাদের জীবন ফুরাবে না কিনলেও ফুরাবে ফুরাবার আগে আগে যারা জান্নাত কিনতে পারল এরা লাভবান আর যারা কিনতে পারল না তারা ক্ষতিগ্রস্ত কাজী আবুজাহাল এবং তোমার দল বলেন লোকেরা এবার চিন্তা করে দেখো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত না তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত এই হল তাদের কথার প্রতিবাদের মূল বক্তব্য चार कह जरा करा सबा लाभवान चार कह जरा दुनिया जीवने करा सबा क्तिग्रस्त प्रोग्रामे अपन केल्ला पक्रब्बुल्लाह मुमीन जान माल कहन এবং এর বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে এই ব্যবসা এই ব্যবসার জন্য মানুষ দুনিয়াতে আসে নিদের জান আল্লাহর কাছে বিক্রি করে দেবে নিজের মাল আল্লাহর কাছে বিক্রি করে দেবে এর বিনিময়ে সে আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়ে যাবে এই ব্যবসাটার জন্য দুনিয়াতে মানুষ আসে আল্লাহ পরিষ্কার বাসায় ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাকবুল আলমিন জান্নাত বিক্রি করেন কার কাছে মুমিনদের কাছে কোন জিনিসের বিনিময়ে দুইটা জিনিসের বিনিময় একটা তার জান মুমিনের জান যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয় আরেকটা একটা তার মাল মুমিনের মাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয় আল্লাহ বলেন আমি তোমার কাছে জান্নাত বিক্রি করে দিই এই বেচা কিনার ব্যবসাটার জন্যই মানুষ দুনিয়াতে আসে বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো কেন আমরা দুনিয়াতে আসলাম জান্নাত কিনার ব্যবসা করার জন্য কেন আসলাম জান্নাত কিনার ব্যবসা করা আমাদের যান যদি আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি আমাদের জান আল্লাহ কিনে নেবেন এর বিনিময়ে আমাদের কাছে জান্নাত বিক্রি করে দেবেন एबार बोन तो जान पाइल कल्ला दान आल्लर देवाल्ल्लहर का कार जिन कार जिस तरह सेम तो आल्लाह किस देर किसुदा दिए जानर जाना फिरत दी जान अम्र, जान अम्र तो तुम्हें आर बात कंतु आल्लात बड़ा दयाल আল্লাহ বলেন আমার দেওয়া যানটাই আমার কাছে আমারে ফিরিয়া দিয়া বিনিময়ে তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যাবে এই জিনিসটা আমাদের বোঝা দরকার আমাদের জানের মালিক আল্লাহ আগের থেকেই কিছুদিনের জন্য যানটা আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে वहार इच्छा मते ना करी आल्लर इच्छा मते करी मर्मे आल्लारिद कर आल्ला जान कहें तुम्हारे जान देह बर दिया दाओ तुम्हार जान तुम शरीर ही तक शुद्ध तुमार इच्छा मते व्यवहार करा आल्लर विदान मते जाना व्यवहार करो एर विम तुम जानना हरिद्वार जाओ তারপর মাল আমাদের জীবনে যত মাল আমরা উপার্জন করি এই মালগুলিও একদিকে আল্লাহ মালগুলি সৃষ্টি করেছেন আল্লাহ লক্ষ কোটি টাকা যদি উপার্জন করেন আপনি আর খেতে যদি এক গুটা ফসল আল্লাহ ফলতে দেন না খেতে কোনো ফসল যদি আল্লাহ ফলতে দেন না আপনার কামাই করা কোটি টাকা কোন কাজে লাগবে কোন কাজে লাগবে সুতরাং আসল মাল টাকা না আসল মাল ফসল ফসল কে দান করেন আল্লা দেন আর টাকাও যে আপনি উপার্জন করলেন আপনি মেহনত কীরা উপার্জন করলেন কাজ করা উপার্জন করলেন মেহনত করার কাজ করার ক্ষমতারা দিল কে সুতরাং টাকা উপার্জন করলেও সেটা আল্লাহর দান ফসল উৎপাদন করলে সেটাও আল্লাহর দান আল্লাহ তকরাব্বুল আলমিন এত বড় দয়াল আল্লাহর দান এই ধন সম্পদ মাল কোন উপায়ে আমাদের দান করে বলেছেন যে এই মালগুলি আমার কাছে বিক্রি করে দাও এবং এর বিনিময়ে তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যাও আমাদের যানও আল্লাহর কাছে বিক্রি করে দিলাম দিয়া দিতে হইল না আমাদের দেহেই রইল মালও আল্লাহর কাছে বিক্রি করে দিলাম মাল সব আল্লাহর পথে দিয়া দিতে হইল না আমার ব্যবহারে রইল তাহলে এটা কুন্দরনের বেচা কিনা এটা বেচা কিনার একটা বাহানা মাত্র এটা প্রকৃত অর্থে বেচা কিনার নয় বেচা কিনার একটা রূপ দরাইছে না এই কথাটা বোঝাবার জন্য যে তোমরা আমার দেওয়া জান আমার কাছে বিক্রি করলে আমার দেওয়া মাল আমার কাছে বিক্রি করলে এরপরে জান্নাতের খরিদ্দার হইলে এটা আমি শুধু একটা বাহানা করলাম জান্নাতটা তোমাদেরকে দিয়া দেওয়ার জন্য আমাদের মাল আল্লাহর কাছে বিক্রি করে আমরা জান্নাতের খরিদ্দার হইলাম কিন্তু আল্লাহ বলেন মাল আমাকে দিয়া দিতে হবে না মাল তোমার কাছেই তা খুব শুধুমাত্র আমার বিধান মতে মালটা খরচ করো আল্লাহর কাছে বিক্রি করা মাল আল্লাহকে দিয়ে দিতে হবে না আমি খরচ করব বিবেককে জিজ্ঞেস করে বলুন মালিকের কাছে বিক্রি করা মাল যে আমি খরচ করব। আমার ইচ্ছা মতো না মালিকের নির্দেশ মতো যে এই টুকুরদার এই জান্নাতের খরিদ্দার হয়ে যাও তোমার উপার্জিত মাল তোমার কাছেই থাকুক শুধুমাত্র আমার কাছে যে বিক্রি করে এই জন্য তুমি মালটা আমার বিধান মতো খরচ করো আল্লাহ ফক্রাবুল আলমিন আমাদের মাল কিনে নিয়েও আমাদের কাছে রেখে দিয়েছেন এবং খরচ করার বিধান দিয়েছেন তিনটা হাত নির্ধারণ করে দিয়েছেন তোমাদের উপার্জিত মাল তিন খাতে খরচ করো আল্লাহর কাছে বিক্রি করা মাল আমাদের কাছে রেখে দেওয়ার পরে খরচ করার কতটা খাত নির্ধারণ করে দিয়েছে তিনটা এক নম্বর খাত তোমার সংসারের দরকারে খরচ করো এক নম্বর খাত হাদিস শরীফে উল্লেখ আছে একটা লোক তার উপার্জন করা মাল তার সংসারের দরকারে যে খরচ করে এই খরচের দ্বারা যে সব পায় দুনিয়াতে আর কোন ক্ষেত্রে দান করে দিলেও এই পরিমাণ সাপ পায় না সংসারের খরচে মাল দিলে যে পরিমাণ সব বুঝে থাকলে বলুন তো আল্লাহর নির্ধারিত হাতগুলির মধ্যে এক নম্বর খাত কোনটা সংসারের খরচ এটার মধ্যে সবচেয়ে বেশি সব এটার মধ্যে সবচেয়ে বেশি সাপ আমাদের অনেকে মনে করেন हमें बजारे चाउल कम मास्क शाकसबी कलम नूनमरीच कम पाक कर लाइल सब सकल सोहबी सब मस्जिदे दान कर ले सोब संसारे खरस कर ले चे बसि सो मद्रास दान कर संसारे खरस कर ले चे बसि सब गरीब मिस्किन के दान कर ले सोहब संसार क्धे खरस कर ले चेह ब কিন্তু স্মরণ রাখতে হবে সংসারের দরকারে যেন খরচ করি বেদরকারে নয় এই পার্থক্যটা মনে রাখতে হবে সংসারের বেদরকারে খরচ করলে এইটাকে সহাবের কাজ বলে না এটাকে বলে অপচয় অনাত্মক খরচ বেহুদা খরচ বাজে খরচ কুরানের বাসা এটাকে বলে ইসরাফ্লাফুরা তিন খাতে খরচ কর চতুর্থ নম্বর খাতে খরচ করবে না সাব্দান চতুর্থ নম্বর খাতের নাম ইসরাফ অপচয় আগে তিন খাত বুঝি তারপরে অপথ হয়ে বোধার চেষ্টা করি আল্লাহর কাছে বিক্রি করা মাল আমাদের কাছে রেখে দিয়ে আল্লাহ তিনটা খাত নির্ধারণ করে দিলেন ওই খাতে খরচ করলেই আমি জান্নাতের হরিদার হয়ে যাব এর মধ্যে এক নম্বর সংসারের বেদরকারে না সংসারের দরকারে এক নম্বর হল সংসারের দরকারে দুই নম্বর হইল অভাবগ্রস্তদের সাহায্যে অভাবগ্রস্ত আল্লাহ একাইতে বলেন আল্লাহর একদল নেকর বান্দাদের আলোচনা প্রসঙ্গে এদের সম্পর্কে আল্লাহ বলেন আমার এই নেক্কার বন্দাদের আরেকটা পরিচয় হইল আরেকটা আলামত হইল এদের উপার্জিত সম্পদের মধ্যে বিখারী এবং বঞ্চিতদের একটা অংশ থাকে আপনার উপার্জিত মালের মধ্যে অভাবগ্রস্তদের জন্য একটা অংশ বরাদ্দ থাকে এই অংশটা হইল দুই নম্বর হাত আপনার উপার্জিত মাল খরচ করার আপনার আত্মীয়ের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে আপনার প্রতিবেশীর মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে আপনার বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ অভাবগ্রস্ত থাকে আপনার সমাজে যদি কেউ অভাবগ্রস্ত থাকে আপনার দেশে যদি কেউ অভাবগ্রস্ত থাকে আপনার সংসারে দরকারে খরচ করার পর যে মাল অতিরিক্ত থাকবে সেই অতিরিক্ত মালের একংশ অভাবগ্রস্তকে দান করা এটা হল আল্লাহর নির্ধারণ করা দুই নম্বর খাত এক নম্বর খাত সংসারের দরকারে দুই নম্বর খাত অভাবগ্রস্তদের সাহায্যে সংসারের কাজে খরচ করার পরে না তাকলে হ্যাঁ না থাকলে নয় যার সংসারের কাজে খরচ করার পরে আর পয়সা থাকে না তার জন্য দুই নম্বর খাতে না দিলেও সে জান্নাতের খরিদ্দার হয়ে যাবে কোন গরিবরা সাহায্য না করলেও সে জান্নাতের খরিদ্দার হয়ে যাবে কেন তার সংসার চালাইয়া গরিব দেওয়ার মতো কিছু নাই তার জন্য একটাই খাত জান্নাত খরিদ করার আর যে ব্যক্তি সংসারের কাজে খরচ করার ফলে কিছু তাকে অতিরিক্ত তার একাংশ গরিবদেরকে সাহায্য করবে এর বিনিময়ে সে জান্নাতের খরিদার হয়ে যায় তাহলে দুই নম্বর খাত কি গরিবের সাহায্য দুই নম্বর খাত গরিবের সাহায্য আমরা অনেকে মনে করি যে গরিবকে যে আমার উপার্জিত অংশের উপার্জিত মালের এক অংশ দান করলাম এর দ্বারা আমি তাকে দয়া করলাম না আল্লাহ ফি তোমার অতিরিক্ত মালের যে অংশ দিলে গরিবের সাহায্য হয় সেই অংশের মালিকই তুমি না সেই অংশের মালিকই গরিব কি বুঝলেন খাদিসের উল্লেখ আছে যে তুমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে আরো কিছু খাদ্য তোমার ঘরে মজুদ রইল এমতাবস্থায় তোমার প্রতিবেশী কেউ যদি উপার্জনের অভাবে রাত্রে না খাইয়া ঘুমায় তোমার ঘরের যে পরিমাণ খানা দান করলে সে খাইয়া ঘুমাইতে পারে ওই পরিমাণ খানা যে তোমার ঘরে মজুদ আছে এইটার মালিকানা তোমার তাকে না সেই গরিবইটার মালিক হইয়া যায় কথা বুঝে থাকলে বলুন আমার অতিরিক্ত সম্পদের একাংশ যে গরিবকে দান করলাম তারে দয়া করলাম না তার প্রাপ্য দিলাম এই অনুভূতিটাও আমাদের মধ্যে আসতে হবে এটার মালিকানা আমার নয় এটা বুগ্ধ হলের অধিকার আমার তাকে না এটা গরিব এটা বুগ্ধ হলের অধিকারই হল গেল দুই নম্বর খাত তিন নম্বর খাত হল নিজের সংসারের দরকারে খরচ করার পর গরিবদেরকে সাহায্য করার পর যদি অতিরিক্ত থাকে সেখান থেকে ধর্মের কাজে দান করা মসজিদ নির্মাণের কাজে দান করা ধর্মের কাজে দান মাদ্রাসা নির্মাণ কাজে দান করা ধর্মের কাজে দান ইসলামী শিক্ষা চালু করার কাজে দান করা ধর্মের কাজে দান মসজিদের ইমাম মুয়াজিনের বাতা দেওয়ার জন্য দান করা ধর্মের কাজে দান মাদ্রাসার উস্তাদগুনের বেতন দেওয়ার কাজে দান করা সেটাও ধর্মের কাজে দান ধর্মের কাজে দান করাটা হল তিন নম্বর হাত হয়তো নিজের সংসারের দরকারে খরচ করো আর নহয় গরিবের সাহায্যে খরচ করো আর নয় ধর্মের কাজে খরচ করো এই তিন কাজে খরচ করে তুমি আমার জান্নাতের হরিদার হয়ে যাও তিন কাজের মধ্যে প্রথম কাজ সংসারের সংসারের দরকারে খরচ করবে না বেদরকারে দরকারে মুফাসির তফসিরের কিতাবে লিখেছেন দরকার আর বেদরকারের ডেফিনেশন কি কোন খরচটা করলে দরকারে খরচ হইল গণ্য হবে আর কোন খরচটা করলে বেদরকারে খরচ খরচ করা গণ্য হবে এর একটা সীমারেখা আছে সীমারেখাটা হইল যত হারাম কাজ আছে সবগুলি হারাম কাজ বেদরকারী সবগুলি হারাম কাজ কাজেই সংসারে গান শোনার জন্য যে খরচ করল এটা বেদরকারি খরচ সংসারে বাজনা শোনার জন্য যে খরচ করল এটা বেদরকারি খরচ সংসারে নারী নর্তকীর নাচ দেখার জন্য যে খরচ করল এটা বেদরকারী খরচ সংসারের খরচের নামে যদি বেদরকারি খরচ করে এটা অপচয় আরেকটা হইল গুণার কাজে খরচ করেনি আসলে কাজটা জায়গা ছিল কিন্তু তার জন্য এই খরচ উচিত হইল না এটা কেমন যেমন ধরুন নিজের তিনটা জামা আসে বিবির একটাও নাই এমতাবস্থায় নিে যদি চার নম্বর জামা বানায় বিবির জন্য না কিনে তার চার নম্বর জামা বানানিটা বেদরকারি তোমার জন্য দরকার ছিল বিবির জন্য জামা করিতে আসলে জামা বানানি বেদরকারি নয় দরকারি কিন্তু অবস্থা বেদে অতিরিক্ত জামাটা হয়ে যায় বেদরকারী আরেকটা উদাহরণ আমারও চারটা জামা আছে বিবিরও চারটা কাপড় আছে এই চারটা জামা আমি পালাক্রমে ব্যবহার করতে পারি গায়ে দিতে পারি কিন্তু আমি চল্লিশটা জামা বানিলাম সারা বছরেও পালাক্রমে গায়ে দিয়া শেষ করা যায় না ৪০ চল্লিশটার মেয়েদের দশটা সারা বছর গায়ে দিই আর ত্রিশটা আলমারিতে জমা থাকে আর বছরে বছরে ফসে ওই ত্রিশটা জামা বানানির পয়সাগুলি আমার অপচয় হইল বেদরকারি খরচ কথা বুঝলেন কি না আল্লাহ রব্বুল বলেন সবী লি তু বজ্জি তবজীরা ইন্মো বজ্জি নয় নশি তো লি রি কফূরা ও আত্মিদাল কুরবা হক কাহু তোমার নিকটাত্মী ওদের হক আদায় করো মিসকিন মিসকিনকে সাহায্য করো যে নিয়মে বলছি সেই নিয়মে সাবিল প্রতীক মুসাবিরকে সাহায্য করবাকজির তাবজিরা কিন্তু বেদরকারি কাজে খরচ করব না বেদরকারি কাজে খরচ করলে তুমি হবে শয়তানের ভাই ইন্নাল মুবাকজির কান ইকান যারা বেদরকারে খরচ করে তারা হল শয়তানের ভাই এর আর একটা সহজ উদাহরণ দিয়ে শোনেন আমার ঘরে চারজন লোক খানে এক কেজি চাউল পাক করলে চারজন লোক ফেট করে খাইতে পারে আমি দুই কেজি চাউল পাক করলাম অর্ধেকটা খাইলাম বাকি অর্ধেকটা ডাস্টবিনে ফেলে দিলাম আমরা চারজন মিলে এক কেজি চাউলের ভাত খাইতে তিনটা তরকারি যথেষ্ট হয় চারটা তরকারি যথেষ্ট হয় পাঁচটা তরকারি যথেষ্ট হয় আমি পনেরোটা বিশটা পঁচিশটা তরকারি ভাত করলাম আর দুই ষাটটা খাইলাম আর বাকিগুলি সব ডাস্টবিনে ফেলে দিলাম বলেন যত খাদ্য ডাস্টবিনে ফেলে দিলাম জেনে শুনেই অতিরিক্ত পাত করে এই আমার কোন দরকারে গেল বেদরকারে খরচ করলে আল্লাহ আল্লাহ বলেন শয়তানের বাই হয় জামা বানাবো কি পরিমাণ যে পরিমাণ দরকার আছে গড় বানাব কি পরিমাণ যে পরিমাণ দরকার আছে খানা পাক করব কি পরিমাণ যে পরিমাণ দরকার আছে খরচ করব কি পরিমাণ যে পরিমাণ দরকার আছে দরকারের অতিরিক্ত খরচ এটা চার নম্বর হাত এর দ্বারা জান্নাতের খরিদ্ার হওয়া যাবে না এর দ্বারা জাহার নামের খরিদ্দার হতে বুঝে থাকলে বলুন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জান্নাত কেনার জন্য দুইটা পুঁজি দান করেছিলেন একটা হলো জান আর একটা হল মাল জানকে কি করবো আল্লাহ হাতে দিয়ে দিব না আমার কাছেই থাকবে আমার কাছেই থাকবে কিন্তু এই জান আমার ইচ্ছা মতো চালাইলে হবে না আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমার জানকে চালাইতে হবে আল্লাহর দেওয়া মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিার হইলাম এই মাল আমার ইচ্ছামতে মতে খরচ করলে হবে না আল্লাহর নির্ধারিত খাতে খরচ করতে হবে বলুন কতটা আল্লাহর নির্ধারিত খাত কতটা তিনটা এক নম্বর সংসারের দরকার দুই নম্বর গরিবের সাহায্য তিন নম্বর ধর্মের খাতের সাহায্য এর দ্বারা তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও এই ব্যবসাটা করার জন্য আল্লাহ তকরবুল আলমিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন এই জন্য সুরাতুল আশ্রের মধ্যে এই ব্যবসায় কেকে লাভবান আর কেকে কে ক্ষতিগ্রস্ত তার একটা নীতিমালা বর্ণনা করেছেন নীতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন ওয়াল আশ্রি ইন আল ইনসানুসরু আমি তোমাদের জীবনের সময় সময়টুকুর কসম খেয়ে বলছি সারা দুনিয়ার সমস্ত মানুষই এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চার কাজ করবে যে সমস্ত মানুষেরা এরা এই জীবন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে না কত কাজ করলে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে না কাজ এই চার কাজের বিবরণ দিয়ে আল্লাহ বলেন চার কাজের প্রথম কাজ হল যারা ইমান আনবে যারা ইমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহ বিধান বিশ্বাস করবে রাসুলকে বিশ্বাস করবে রাসুলের তরিকা বিশ্বাস করবে কোরআনকে সত্য বলে বিশ্বাস করবে রাসুলের তরিকাকে হাঁটি বলে বিশ্বাস করবে এর নাম ইমান চার কাজের প্রথম কাজ ইমান চার কাজের প্রথম কাজ ইমান দুঃখের বিষয় আমাদের বর্তমান দুনিয়াতে আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেই। আমাদের মধ্যে অনেক এই রকম দাবিদার মুসলমান এমন বাইর হয়ে গেছে যারা কোরআনের অনেক কথাই তারা মানতে রাজি নয় বিশ্বাস করতে রাজি নয় সঠিক বলে মেনে নিতে রাজি নয় কোরআনের সব কথা সঠিক বলে তারা মানতে পারে না এই সব কথাগুলির মধ্যে একটা কথা অনেকগুলি কথাই মানতে পারে না রামদারী মুসলমান এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছি আজকে শুনুন একটা কথা আল্লাহ রব্বুল আলমিন সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলেন আল্লাহ সুরায় আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়কারি বুয়ুতিক এ মুসলমানের নারীরা তোমরা যার যার ঘরে থাকো নারীদেরকে আল্লাহ কোথায় থাকতে বলেছেন ঘরে এখন যদি প্রশ্ন করে পুরুষ যেখানে সেখানে যাইতে পারবে নারী কেন ঘরে থাকবে তাইলে আল্লাহর কোরআন মেনে নিল না আপত্তি রইল কোরআনের কথায় আপত্তি থাকলে ইমান হয় না কোরআনের কথায় আপত্তি থাকলে ইমান হয় না কোরআনের কথা মেনে নিলে ইমান হয় বাকি রইল প্রশ্ন आल्ला की अकारणे नारी ग ना अकारणे आल्ला नारी गई कारणे एक नम्बर कारण हल नारी जतद पर्त ग त्यंत पथेगा मान इज्जत लुंडित होना নারী যখন ও কারণে পথেঘাটে ঘুরাফেরা করবে তখন তার মা নিজত ঘাটেই যাবে বর্তমান দুনিয়ার অ মুসলমান তো অমুসলমান বেশিরভাগ মুসলমানের নারীরা কোরআনের এই বিধানে বিশ্বাসী নয় দরকারে বেদরকারে তারা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘুরাফিরার পরে যেখানে ঘুরাফিরা করে সেখানেই তাদের মান ইজ্জত লুণ্টিত হয়ে গেছে তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে বলেছিলেন নারীরা গড়ে দেখো এই বিধান না মানার কারণে মান ইজ্জত কোথায় গেল পথে কাটে গেল মান ইজ্জত পথে কাটে গেল দুই নম্বর কারণ মুসলমানের নারীদেরকে আল্লাহ গড়ে থাকতে বললেন কেন নারীদের জীবনে আলাদা কিছু কাজ আছে এই কাজগুলি দুনিয়ার কোন পুরুষে করতে পারেন এর মধ্যে একটা হল মাসিক ঋতুস্রাব এই ডিউটিটা নারীদেরই প্রতি মাসে মাসে করতে হয় কোনো পুরুষের নয় দুই নম্বর হইল সন্তান গর্বে ধারণ নারীদেরই করতে হয় কোন পুরুষের নয় তিন নম্বর সন্তান প্রসব নারীদেরই করতে হয় কোন পুরুষের নয় চার নম্বর সন্তানকে লালন পালন নারীদেরই করতে হয় পুরুষে নয় এবার বলুন মাসিক ঋতুস্রাবের সময় গড়ে থাকা সুবিধা না পথেঘাটে সুবিধা সন্তান গর্বে নিয়া গড়ে থাকা সুবিধা না পথেঘাটে সুবিধা সন্তান প্রসবের সময় গড়ে থাকা সুবিধা না গড়ের বাইরে সুবিধা সন্তান লালন পালনের জন্য গড় ভালো না বাইরে ভালো এবার বলুন তো আল্লাহ সুরে আজাবে উনত্রিশ নম্বর আয়াতে বলেছেন মুসলমানের নারীরা ঘরে থাকো ও কারণে কারণে কত কারণ দুই কারণ এক নম্বর তোমার মান ইজ্জত রক্ষা করার সহজ ব্যবস্থা দুই নম্বর তোমার জীবনের ডিউটিগুলি পালন করার স্থান হল বসবাসের ঘর তিন রকম দরকারে নারীরা ঘরের বাইরে যাইতে পারে কত দরকারে নারী ঘরের বাইরে যেতে পারে তিন দরকার এক নম্বর ধর্মীয় দরকার ধর্মের যে কাজগুলি নারীর গড়ে বসে হয় না সেই কাজের জন্য নারী ঘরের বেড়ে যাবে যে নারীর উপর হজ ফরত হইল এই ধর্মের কাজটা ঘরে বসে হবে না এই জন্য কোন নারী হজ করতে হইলে ঘরের বাইরে যেতে হবে কোন নারী ওয়াজ ওয়াজনসিহ যদি গড়ে বসে শোনার সুযোগ পায় না ইসলামী জীবন জীবনযাপনের উপযোগী শিক্ষা যদি গড়ে বসে অর্জন করার সুযোগ পায় না যেখানে গেলে ইসলামী শিক্ষা অর্জন করতে পারে যেখানে গেলে ওয়াজ নসিহত শুনতে পারে সেখানে যেতে পারে যে কোন দরকার ধর্মীয় দরকার হা নারীর যে ধর্মের যে কাজ গড়ে বসে হয় সেই কাদের জন্য নারী গড়ের বে যেতে পারে না যেমন পাঁচবেলার নামাজের জন্য রাসুল বলেছেন গড়ের কুণা নারীর গড়ের কুনা নারীদের জন্য নামাজের জন্য উত্তম মসজিদ শ্রেষ্ঠ মসজিদ নারীদের শ্রেষ্ঠ মসজিদ পুরুষের মসজিদ না গড়ের কুণা কাজেই পাঁচ বেলার নামাজের জন্য নারী গড় থেকে বের হতে পারে এটা তার ঘরে বসে হয় এবং কিভাবে হয় পুরুষ মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়লে যেই সোয়াব পায় নারী গড়ের কোনায় একা নমাজ পড়লে সেই সব পায় তাহলে সে কেন এই নমাজের জমাতের জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাবে এটা তো তার ঘরেই হয় হজ কি ঘরে বসে হয় হয় না এই জন্য হজের জন্য ঘর থেকে বেরোতে পারে বেলার নমাজ পরিপূর্ণ সব সহ নারীর ঘরে বসে হয় এটার জন্য তার ঘর থেকে বের হওয়ার কোন যুক্তি নেই একজন মেয়ে লুকে রাসুল করিম সালামকে জিজ্ঞাসা করল চায় ও শরীফের মসজিদে এসে আপনার পিছনে নমাজের সাথে পড়ি আপনার অনুমতি চাই রসুল বলেন কেন মদিনা শরীফের মসজিদের জমাতে শরীফ হইলে এক রাকাতে ৫০ হাজার রাকাতের সব পাওয়া যায় ওই সো আপা বর্জনের জন্য এই নারীটা রসুলকে জিজ্ঞেস করবে রাসুল বলেন এই সবটাই তুমি পাবে গড়ের কোন একা পড়লে বলে এই নারীটা কেন মসজিদে জমাতে যাবে পুরন যদি মসজিদের জমাতে না গিয়া গড়ে একা নমাজ পড়ে তাহলে নমাজ হয়ে যায় কিন্তু সব নষ্ট হয়ে যায় আর নারী যদি গড় থেকে বের হয়ে মসজিদে গিয়া নমাজ জমাতের সাথে পড়ে তবুও নমাজ হয়ে যায় সব নষ্ট হয়ে যায় পুরুষের জন্য পরিপূর্ণ সব মসজিদে গিয়া জমাতে ভরলে নারীর জন্য পরিপূর্ণ সব গড়ে কোনায় একা ভরলে এখন কোনো পুরুষ যদি মসজিদে না গিয়া গড়ে একা একা নমাজ পড়ে তাইলে নমাজের সব নষ্ট হলো। কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হলো। দুনিয়ার কিছু স্বার্থ রক্ষা হইল কি সার্থ মসজিদে আসা যাওয়ার সময় বাসলো গাড়ি নিয়ে যদি মসজিদে যেতে হয় তা গাড়ি গাড়ি নিয়ে আসা যাওয়ার তেল খরচ বাঁচলো সময় বাসলো তেল খরচ বাঁচল নষ্ট হইল সোয়াব বাসলো দুনিয়ার সময় বাঁচলো দুনিয়ার পয়সা কিন্তু নারী যদি গরে নামাজ না করে মসজিদের জমাতে সরি করতে যায় সোয়াব অনষ্ট সময় অনষ্ট পয়সা অনষ্ট আমও গেল সারাও গেল এটা কোন বুদ্ধিমানের কাজ ফুল যদি একা একা গড়ে নামাজ করে আখারাতের ক্ষতি দুনিয়ার লাভ করে নারী যদি মসজিদে গিয়া জমাতে সামিল হয় দুনিয়ারও ক্ষতি আখারাতেরও ক্ষতি দেখুন না এই জন্য নামাজের জন্য নারীর ঘর থেকে বের হওয়ার বিধান হয় নারীর ঘর থেকে বের হওয়ার বিধান হইল হজের জন্য নারীর ঘর থেকে বের হওয়ার বিধান হইল ইসলামী শিক্ষার জন্য নারী গর থেকে বের হওয়ার বিধান হইল গড়ে বসে যদি ওয়াজনসি হত শোনার সুযোগ না পায় তাহলে গর থেকে বের হয়ে যেখানে সুযোগ আছে সেখানে যেতে পারে তারপরে আল্লাহ পাকরাবুল আলমিন সুরাই আজাদের তেত্রিশ নম্বর আয়াতের পরের বলেন প্রথম অংশে বলেন নারীরা গড়ে থাকো নারীরা গড়ে থাকো নারীরা ঘরে থাকো তারপর অংশে বলেন ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াত উলা তিন দরকারের কোন দরকারে যদি নারী নারীগড়ের বাইরে যাও কত দরকারে নারী গড়ে হয়ে যেতে পারে তিন দরকারে এক নম্বর ধর্মীয় দরকার দুই নম্বর ব্যক্তিগত দরকার তিন নম্বর আর্থিক সংকট ওইগুলির ব্যাখ্যা দেওয়ার মতো সময় আজকে আমার হাতে নাই অন্যদিন বলেছি ওইখানের কাছে এটা আপনার সাংগ্রহ করতে পারেন আজকের মতো শুধু স্মরণ রাখুন তিন দরকারে মুসলমানের নারী গড়ের বাইরে যেতে পারে এক নম্বর ধর্মীয় দরকার ধর্মীয় দরকার মানে ফাজবেল আলনামাদের জমাতের জন্য না ইসলামী শিক্ষা এবং হজের জন্য এক নম্বর ধর্মীয় দরকার দুই নম্বর ব্যক্তিগত দরকার তিন নম্বর আর্থিক সংকট এই তিন দরকারে যখন মুসলমানের নারী ঘর থেকে বেরো হবে তখন আল্লাহ বলেন ওয়ালা তাবার রাজনা আবার রুজাল এ মুসলমানের নীরা তিন দরকারের কোন দরকারে যখন তোমরা গর থেকে বের হবে তখন তোমরা প্রাচীন যুগের অসভ্য নারীদের মতো বের হয়েও নাচীন যুগের অসভ্য নারী বলতে আল্লাহ কি বুঝাইলেন দেখেন প্রাচীন যুগের অসভ্য নারী বলতে আল্লাহ ব্যবহরদা নারী বুঝাইলেন অর্থাৎ তিন দরকারে যদি মুসলমানের নারী ঘর থেকে বের হয় তাহলে যা পর্দা রক্ষা করে বের হয় বে পর্দা হয়ে যেন মুসলমানের নারী ঘর থেকে বের না হয় হাদিস্বরিফি আল্লাহ রসুল বলেন কোন নারী যদি ঘর থেকে বে পর্দা হয়ে বের হয় তাইলে একটা শয়তান ওই নারী তার গড়ে সোয়ার হয় যতক্ষণ পর্যন্ত ফিরে গড়ে না ঢুকে ততক্ষণ পর্যন্ত শয়তান তা তার গাড়ে সোয়ার তাকে আল্লাহ রসুল জীবনে যত কথা বলেছিলেন সবগুলি সত্য বলেছিলেন শুধু এই কথাটা মিথ্যা বলেছেন আপনাদের ইমান কি বলে রাসুল বলেন কোন নারী বেপরদা হইয়া গর থেকে বের হওয়ার সাথে সাথে একটা শয়তান তার গারে সোয়ার হয় ফিরা গরে ঢুকা রাখ পর্যন্ত শয়তান তার গাড়ে সোয়ার তাকে বুঝে থাকলে বলুন রসুলের কথা বিশ্বাস হলে বলুন যারা যে সমস্ত নারী বেপরদা হয়ে গর থেকে বের হয় তারা গাড়ে ক্যাশো আর থাকে একটা একটা শয়তাংশে তারপরে রাসুল বলেন এই গাড়ে বসে বসে করে কি রাসুল বলেন দুইটা কাজ করে বেকার বসা থাকে না দুইটা কাজ করে দুইটা কাজ করে একটা কাজ রাস্তার পুরুষ পালের কু নজর তার দিকে তাই জানেন রাস্তার পুরুষ পালের কু নজর আপনারাই বলেন রাস্তা দিয়ে একটা ব্যাপক দানা দি গেলে কোন পুরুষ তার দিকে চায় না সুনজরে না কু নজরে এটা তান্না নেয় তার গাড়ে বসা শয়তানটা টান্না নে তার গাড়ে বসা শয়তান তান্না নেয় দুই নম্বর রাস্তার পুরুষের দিকে দিকেও তার কু নজর ঠেলে দেয় যে নারীর গাড়ে বসলো ওই নারীর কু নজরও রাস্তার পুরুষের দিকে ঠেলে দেয় এই দুইটা কাজ শয়তান তার ঘরে বসে বসে করে আমাদের বাংলাদেশে গেলে দেখবেন অনেক মুসলমানের নারী রাস্তায় বেপরদা ঘুরাফিরা করতেছে শাড়ি পরা আছে গায়ে কিন্তু এই শাড়ি শাড়ির অঞ্চল দিয়া মাথা ডাকলো না চুল ডাকলো না কোনো কিছু ডাকলো না এমনি মাথা খোলা চুল খোলা চলাফেরা করতেছে কিন্তু আজানের অশ্বণলে শাড়ির আঞ্চলটা নিয়া গুমটা দেয় মাথাগুলো বাংলাদেশে অনেক নারী এরকম আছে পথেঘাটে দিন বেহরদা ঘুরে আর আজানের আওয়াজ শুনলেই মাথা ডাকে অনেকে দিন আমার জিজ্ঞাসা করল যে বেহরদা নারী যারা পথেঘাঠে ঘুরাফিরা করে এরা আজানের আওয়াজ শুনলে মাথা ডাকে কেন আমি অনেক দিন পর্যন্ত এই প্রশ্নের জবাব দিতে পারিনি শেষ পর্যন্ত তালাশ করতে করতে পাইলাম এ খাদি সে আল্লাহ রসুল বলেন য়াজিন যখন আজান দেয় তখন তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এই এরিয়ার ভিতরে শয়তানের গায়ে এমন জ্বালা ধরে যে আজানের আওয়াজের এরিয়ার ভিতরে সে জ্বালায় থাকতে পারে না বায়ু সারচে সারচে ফলায় সুতরাং যে ব্যবহানারীর গাড়ে শয়তান বসা ছিল আজানের আওয়াজ সাথে সাথে সে নামিয়া ফলাইল এই জন্য মাথা आज जो आदान बंद होया जाए गईा खुलिया कत दूरे आसलम मूल कथार दिखे फिर जाह दुनिया जीवने जरा चार क्ज करें ता जान खरीदार है लाभवान होते चार कथम काजाम का बोले কোরআন শরীফের সুরায় আহাবের ৩৩ নম্বর আয়াতটা ছাড়া বাকি আয়াতগুলি বিশ্বাস করার নয় এই একটা আয়াত ছাড়া না সহ ইটা সহ কতজন মুসলমান আজকাল কোরআন বিশ্বাস করে নারীরা গড়ে থাকো ঘরে থাকো ঘরে থাকো ঘরে থাকো কতজন বিশ্বাস করে আর তিন দরকারে যখন ঘর থেকে বের হয় বেফরদা হইলে বের হয় না বেফরদা হইলে তুমি অসভ্য বর্বর সুরায় আজাদের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নারী ঘর থেকে দেহরদা হয়ে বের হয় এই নারী অসভ্য বর্বর আর আমরা যত বেশি সভ্য হই তত বড় বেহরদা হই আল্লাহ বলেন ব্যবহরদা হইলে অসভ্য হই আর আমরা বুঝি যত বড় সভ্য তত বড় ব্যবহরদা আল্লাহ যা বললেন তাই মেনে নিলাম না সম্পূর্ণ বিপরীতমুখী হইলাম তাহলে ইমান কোন জিনিসের নাও आल्ला कुरने जा मेवार नाम इमान कुरने जा मेने नाम नम्बर क्या चार क्या द्वारा मानुष जान शरीर व्यवसाय लाभवान होते एर एक नम्बर कल हल इमान इमान आंदेद कुरान सब कता बिना भर्ती मेने दु नम्बर क्या अमल भाला करम्बर कह की আমল ভালো করবে আমি বলবো না আপনারাই বলুন বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের আমল ভালো আমল ভালো আমল খারাপ আমার ব্যক্তির থেকে শুরু করে আমার পরিবার আমার পরিবার থেকে আমার সমাজ যেদিকে তাকাই সেদিকেই দেখি ভালো আমল বলতে কিছু নাই ব্যক্তি জীবনেও আমার আমল খারাপ পারিবারিক জীবনেও আমার আমল খারাপ সামাজিক জীবনে ভালো আমলের আশা করা যায় এই জন্য আল্লাহ তক্রাবুল আলমিন বলেন এক নম্বর কাজ হল তোমাদের ইমান আনা আর দুই নম্বর কাজ হল আমল ভালো করা আমল ভালো করা খাদিস আল্লাহ রসুল বলেন বিপদগ্রস্ত হও যখন তোমরা মুসলমানেরা তখন কম্পিটিশন করে আমল ভালো করো অমুকের চেয়ে যেন আমার আমল ভালো হয় তমুকের চেয়ে যেন আমার আমল ভালো হয় আমল ভালো করার জন্য কম্পিটিশনে লেগে যাও তাহলে মুসলমান বিপদগ্রস্ত হইলে মুক্তির পথ আল্লাহ রসুল কি বলে দিয়েছেন আমল ভালো করার প্রতিযোগিতা করা আমরা আমল খারাপ করার প্রতিযোগিতা আছি না কি বলে বর্তমান সমাজের মুসলমান আমল ভালো করার প্রতিযোগিতায় না খারাপ আমলের প্রতিযোগিতায় খারাপ আমলের প্রতিযোগিতায় তিন নম্বর কাজ এক নম্বর কাজ হল ইমান আনবে দুই নম্বর কাজ হল আমল ভালো করবে তিন নম্বর কাজ হল ওয়াট আওয়াস উইল তোমরা একে অফরকে हकर पर अटल थार्ज गुरुतवपूर्ण भाव निर्देश दुदूनीजे हकर उपरे के हक निर्देश दक जिस हक शब्दा के कुरने हादसे विभिन्न जगह विभिन्न अर्थे व्यवहार करक शब्द अर्थ सठिक सत्य सटिक के हक बला ब्दा हो, कुफुर विभरीते व्यवहार कर जेमन अल इकुफर इल हक हल बिल्कुल हकर विपरीत बिल हक जदि इसलम गण्य है तेज विपरीत ट नाम कुफुर से बिलिलय মুসলমানদের ভিতরে ইসলাম ধর্ম গ্রহণকারীদের ভিতরে এক দোল আছে হক আর বাহাত্তর দল আছে বাতিল ওইটা কুফুরি নয় শুধু গুমরাহ একটা হলো কুফুরি আর একটা হল গুমরাহী পদভ্রষ্টতা কুফুরি কোন বাতিল কে বলে যে বাতিল গ্রহণ করলে ইমান তাকে না ই বাতিলের নাম কুফুরি হকের একটা বিভরী हकर बिधरते एक बिल एमन आई बिल भ्रांत कुफुरी है ना इमान जाएान बाकी थे एक हदी से रसूले करीम सल अलहीसलम इहुदीरा धर्म नहीं दलादलि एक दल ख्रीस्टाना धर्म नहीं दलादलिहत्तर दल है আমার উন্মতেরা ধর্ম নিয়ে দলা দলি করে তেহাত্তর দল হবে ইহুদি ছিল কত দল খ্রিস্টান ছিল কত দল মুসলমান হবে কত দল এর মধ্যে বাহাত্তর দল মুসলমান হবে জাহান্নামী এক দল মুসলমান হবে জান্নামী বুঝে থাকলে বলুন বাহাত্তর দল মুসলমানকে যে আল্লাহ রসুল জাহান্নামি বলেছেন এরা কাফির না মুসলমান হওয়া সত্ত্বেও হক মুসলমান না বাতিল মুসলমান হ্যাঁ মুসলমান কিন্তু বাতিল এখানে আমাদের বোঝার দরকার মুসলমান হইয়া বাতিল কেন মুসলমান হইয়া বাতিল রসুল বলেন সিন্তান্নাত আমার উন্মত অর্থাৎ মুসলমানের বাহাত্তর দল জাহান্নামি হবে দল মুসলমান জান্নাতি হবে সাহবায়ক এরম জিজ্ঞেস করেন কালু মা রাসুল আল্লাহিনব আল্লাহর রসুল মুসলমানের একটা দল যে জান্নাতি হবে এই দলটার পরিচয় কি কেন মুসলমান এত দলে বিভক্ত হবে তার কারণও আল্লাহ রসুল হাদিস শরীফি বলে দিছে এবং একটা উদাহরণ দিয়ে চমৎকার একটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুল কারণটা বুঝাইছে উদাহরণটা হল একটা রোগের উদাহরণ রূপটাকে আরবি ভাষায় বলে কালাম বাংলা ভাষায় বলে জলাতঙ্ক রোগটা মূলত কুকুরের হয় যেই কুকুরের জলাতঙ্ক রোগ হয় সেই কুকুর পাগল হইয়া এলোফাতারি মানুষকে কামড়ায় এই কুকুরের কামড় যে মানুষ খায় সেই মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হইয়া যায় জানি না আপনারা ইংলিশে এদের কি নাম বলে এই রোগটা যেই কুকুরের হইল সেই কুকুর যেই মানুষটাকে কামড়ায় ওই মানুষটার রক্তের কণায় কনায় এই রোগের পয়গন মিশে যায় আল্লাহ রসুল এর উদাহরণ দিয়া বলেন আমার উন্নতের মধ্যেও বাহত্তর দল মুসলমানের রোগের কণায় কনায় দুনিয়ার লুভ লালসা মিশে যাবে এরা আল্লাহ বিশ্বাস করবে রসুল বিশ্বাস করবে পরকাল বিশ্বাস করবে ফিরিস্তা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো মন গড়া দেখায় যায় কেন দুনিয়ার লুবে মন গড়া ব্যাখায় যাবে কেন দুনিয়ার লুবে মাত্র একটা মুসলমানের দল আমার উন্মতের এরা দুনিয়ার লুবে ইসলাম পালন করবে না এরা ইসলাম ধর্ম পালন করবে পথে জাননাতে যাওয়ার বাহাত্তর দল মুসলমান ইসলাম বলবে দুনিয়ার লুবে আর একদল মুসলমান ইসলাম পালন করবে জান্নাতে যাওয়ার আশায় দুনিয়ার লুবও তাকে অন্তরে জান্নাতের আশাও তাকে অন্তরে কোন মুসলমান দুনিয়ার লুবে ইসলাম কয় এটা তো তার অন্তরের ব্যবহার আমি জানবো কেমন করে কোন মুসলমান জান্নাতে যাওয়ার আশায় ইসলাম পালন করে সেটাও তো তার অন্তরের ব্যবহার আমি জানবো কেমন করে এই জন্য সাহবা একরাম জিজ্ঞাসা করে নব্লাহ রসুল কোন মুসলমানের দলটার মধ্যে দুনিয়ার লুবে ইসলাম হয় না জানাতে যাওয়ার জন্য ইসলাম পালন করে এই দলটাকে চিনারূ ভাই কি আপনারা কি মনে করেন এই প্রশ্নের জবটা গুরুত্বপূর্ণ এই দলটাকে চিনারূ ভাই রসুল বলেন মা আনা আর ইসলামকে আমার আদর্শ মতো এবং আমার শূন্যত মতো এবং সাহাবায় কেরামের জমাতের আদর্শ মতো যদি ইসলামের ব্যাখ্যা গ্রহণ করে তাহলে প্রমাণ হবে সে দুনিয়ার লুভে ইসলাম বলে না জান্নাতে যাওয়ার জন্য ইসলাম কয়। আর যেই ব্যক্তি আমার শূন্যত্বরিকা বাদ দিয়া আমার সাহাবায় কেরামের আদর্শ বাদ দিয়া মন গড়াভাবে ইসলামের ব্যাখ্যা করে প্রমাণ হয়ে যাবে এরা ইসলাম ইসলাম কয় বেশতে যাওয়ার জন্য নয় এরা ইসলামের নাম তা ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য এরা বাহত্তর দলে বিভক্ত হয়ে যাহ নামে যান বুঝে তাকে বলুন আমরা পিওর ইসলাম কোন কোন বেক্কামতে পাব নবীর সুন্নত এবং সাহাবায় ক্রামের জমাতের বেক্কামত পাব পিওর ইসলাম যে ইসলাম সুন্নতের বেক্ষামতো নয় সাহবায়ক রামের জমাতের বেক্কামত নয় কারো ব্যক্তিগত ব্যাখ্যা মতো যে ইসলাম হয় সেই ইসলাম পিয়র না বেজাল বেজাল ইসলাম পালন করার কারণে বাহাত্তর দল মুসলমান জাহান্নামে যাবে পিয়র ইসলাম পালন করার কারণে এক দল মুসলমান জান্নাতে যাবে এই মুসলমানের দলটার নাম আহলে সুননতওয়াল জমাত এই আহলে সুননত্বাল জমাতই যা সহত্তর দল মুসলমান হইল বাতিল এখানে বাতিল তো কাফির বাতিল অর্থ ভ্রান্ত হ্যাঁ এখানে বাতিল তো কাফির নয় এখানে বাতিল তো ভ্রান্ত হক শব্দটাকে কোন সময় কুফুরের বিপরীতে ব্যবহার করা হয় হক ইসলাম হইল হক আর কুফুর হইল বাতিল আবার হক শব্দটাকে কোন সময় বিশুদ্ধের বিপরীত বাতিলের অর্থে ব্যবহার হয় কুফুরের অর্থে নয় যেমন আহলে শূন্য তোল জমাত হইল হক আর বাহাত্তর দল মুসলমান হইল বাতিল এখানে বাতিল কাতিল না বাতিল অর্থ ব্যান্ত এই ব্রান্তির একটা উদাহরণ বুঝেন এগারো হজর সিদ্দিক রসুলের প্রথম যুদ্ধ খলিফা ছিলেন সুন্নতে রসুল এবং জমাতে সাহাবার আদর্শ মতো সাব্যস্ত উমর ছিলেন দ্বিতীয় যুদ্ধ খলিফা উসমান ছিলেন রসুলের তৃতীয় যুদ্ধ খলিফা আলী ছিলেন রসুলের চতুর্থ যুদ্ধ খলিফা এই সিরিয়াল বাই সিরিয়াল রসুলের চার খলিফাদের মধ্যে প্রথম সিরিয়ালকার দ্বিতীয় সিরিয়াল কার তৃতীয় সিরিয়াল কার চতুর্থ সিরিয়াল এটা যারা বিশ্বাস করেন এরা হক যারা বলে যে না আবু বকর রসুলের প্রথম খরিফা হওয়ার ছিল না এরা কাফির হয়ে গেল না বাতিল হয়ে গেল হ্যাঁ এরা কাবিরইছে কাবিরইছে না বাতিলইছে বান্ত পথ বুল হতে চলে এই হিল হক মুসলমানের বাতিল মুসলমানের চিনার একটা সাধারণ উদাহরণ ইসলামের বিশুদ্ধ আকিদা বিষয়ক কিতাবের পরিষ্কার ভাষায় উল্লেখ আছে যে মুসলমানের হক দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেসব কথা মানতে হয় এর মধ্যে চার কলিভার সিরিয়াল মানতে হবে চার কলিভার সিরিয়াল মানতে হবে চার কলিভার সিরিয়াল মানলে আপনি হক চার কলিভার সিরিয়াল না মানলে আপনি কাবিল না কাভির বাতিল মুসলমান মূলভন্থী মুসলমান এইরকম বাহাত্তর দল মুসলমান আছে ভ্রান্তপন্থী এরা বাতিল কিন্তু কাফির নয় এদের মোকাবেলায় আসলে শূন্য তোল জমাত যে মুসলমানের যে দলটার নাম এই দলটা হল হক এখানে হকের বিপরীত কাফির নয় হকের বিপরীত বাতিল আরেকটা হক আছে এই হকের বিপরীতটা কাফিরনা বাতিল না বেতিক কাফিরোনা বাতিল না হকের বিপরীত বেঠিক যেমন হানাফি মজাবমতে ইমামের পিছনে মুক্তাদির সুরাকেরাত পরেধ এটা হক সাফি মজাবমতে ইমামের পিছনে মুক্তাদিদের সুরাতুল ফাতে হা করতে হবে হানাফি মজাবের দৃষ্টিতে সাফি মজাবের এই বিধানটা বাতিল নয় বেটিক বুঝলেন হানাফি মজাবের দৃষ্টিতে সাফি মজাবের বিধানটা বাতিল না বেটিকাজ করলো কেন এখানে এসে প্রশ্ন যাকে অনেকেরই এমন বে টিস করলো কেন মজাহওয়ালা ঠিক কাজ করলো কেন সহিহারি শরীফের হাদিসে উল্লেখ আছে সহি মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে আরো আরো বিভিন্ন হাদিসে উল্লেখ যে সমস্ত বিষয়ের সমাধান সুস্পষ্ট ভাষায় কোরআন হাদিসে নাই এই সমস্ত বিষয়ের সমাধান বের করতে গিয়া মুস্তাহিদ ইমামগঞ্জ যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত দিতে গিয়া যার সিদ্ধান্ত সঠিক হবে সে আল্লাহ কাছে সব পাবে যার সিদ্ধান্ত ব্যটিক হবে সে আল্লাহ কাছে সব পাবে এখন কি হইল আপনারা এই শেষ কথাটা শুনেছেন মনোযোগ দিয়া আবার বলি সহিবাহ শরীফের হাদিস আল্লাহর রসুল সল্লা বলেন যে সমস্ত বিষয়ের পরিষ্কার সমাধান পুরান হাদিসে পাওয়া যায় না ওই সমস্ত বিষয়ের সমাধান বের করতে গিয়া মুস্তাহিদগঞ্জ সারমদাদের চারি মামে এক একজন মুস্তাহিদ ছিলেন মুস্তাহিদগঞ্জের রায় যে সমাধান বের করবেন সমাধান বের করতে গিয়া একজনের সমাধানটা হবে সঠিক আর একজনের সমাধানটা হবে বেটিক শহীদ বহারু শেখ হাদিস আল্লাহ রসুল বলেন যিনি সঠিক সমাধান বের করবেন তিনি ওল্লার কাছে সব পাবেন যিনি বেটিক সমাধান বের করবেন তিনি ওয়াল্লার কাছে সব পাবেন এবার বুঝে থাকলে বলুন এখানে হক শব্দের বিপরীতটা বেচিক কেমন বেচিক রেবে চিখে গুণা আছে না রেবে চিখের মধ্যে অসহাব আছে হ্যাঁ রেবে চিখের মধ্যে অসহাপ আছে সুতরাং হারাফি মজাম মাথে যারা নামাজ পড়বে এরা চূড়াকের না ফ সব পাবে শহী বহারি সবের হাতি ছিল দলিল শাহী মাজব মতে যারা নামাজ পড়বে এরা সূরাক হাতে ফইদা সব পাবে শহী বহারি সব হাতি ছিল দলিল যারা কোন মাজাবই মানে না এরা ফরলেও জব দিতেইব কার কথায় ফরসারলেও জব দিতেইব কার কথায় সারস কথা বুঝলেন কি না দেখেন আল্লাহ তক্রবামিন বলেন দুনিয়ার জীবন ব্যবসায় জান্নাত করিবে লাভবান হওয়ার জন্য কাজ করতে ভালো লাগবে চারচা এক নম্বর ইমান আনবে দুই নম্বর আমল ভালো করবে তিন নম্বর হকের উপর অটল থাকার জন্য একে অপরকে গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিবে এই হকের এখন ব্যাখ্যা পরিষ্কার হয়ে গেল একটা হক হল কুফুরি ছাড়াও ইমানে আসো আরেকটা হক হইল মন গড়া বেক্ষা মতো ইসলাম পালন করা ছাড়া শূন্যতে রসুলার জমাতে সাহাবার ব্যাখ্যা মতো ইসলাম গ্রহণ করা কথা বুঝলেন কিনা বাদ দিয়া আসলে এটা হইল একটা হক আর মন গড়া ইসলাম পালন ছাড়িয়া দিয়া জমাতে সাহাবার ব্যাখ্যা মতো ইসলাম গ্রহণ করা এটা আরেকটা হক আরেকটা হক হইল মজহবের ভিন্নতা ভিন্নতার মধ্যে হক আর এক বাতিল বেটি বেটি ন সহি বহারিছি ভেহাত রসুলভানে এখানের বেটিকাও সহাব আছে এখানে বেটিকাও আছে যেমন দরাইন মসজিদে ঢুকার সময় দোয়া আছে কিনা না বিসমিল্লাহি আল্লাহ আবু বারহ মাতি একজনের দোয়া ফৈর্য ডুকল আর একজনের দোয়া না ফৈরায় ডুখলো যিনি যা ফুয়রা দুখলী হক কি না আর যিনি যাওয়া দুইনি কি বাতিল না অবশ্যই তবে গুণা আছে না বেটিকের সব আছে যা না হয়েও যদি মশিলে দুখে পাবে যদি দুখে টুকুও ঝপ পাবে এমন ক্ষেত্রে যে ক্ষেত্রে হকের বিপরীতে এমন বেটিক যে বেটিকের মধ্যে সব আছে এমন বেটিক নিয়ে বাড়াবাড়ি করা এমন বেটিক নিয়ে একে অপরের বিরুদ্ধাচরণ করা এমন বেটিক নিয়ে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানি এটা হল গুমরাহি এটা হইল পদ্রস্ততা আমরা তিন নম্বর কাজ পাইলাম জান্নাত দুনিয়ার জীবনকে জান্নাতের খরিদ্দার হিসাবে সফল করার জন্য এক নম্বর হল আমরা ইমান আনব দুই নম্বর কাজ হইল আমরা আমল বালো করব তিন নম্বর কাজ হইল আমরা হকের উপর অটল থাকার জন্য একে অফরকে গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দিন চার নম্বর কাজ আল্লাহ বলেন হকের উপর অটল থাকতে হলে কিছু দৈর্য ধারণ করতে হয় আপনি যদি দৈর্য হারাইয়া ফেলেন হকের উপর অটল থাকতে পারবেন না দৈর্য হারাইয়া ফেললে ইমান রাখতে পারবেন না দৈর্য হারাইয়া ফেললে আহলে শূন্য তোল উপর থাকতে পারবেন না ধৈর্য হারাইয়া ফেললে আপনি সুন্নতের আসলে এবং জমাতের সাহাবার আদর্শ মতো ইসলাম ফলন করতে পারবেন না ইমানের উপর অটল থাকতে হইলে আমল ভালো করতে হইলে আর হকের উপর থাকতে হইলে ধৈর্য ধারণ করতে হবে সুতরাং তোমরা একে অপরকে ধৈর্য ধারণের জন্য গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দাও এই চারটা কাজ যারা করবে আল্লাহ তক্রব্বুল আলমিন বলেন এরা দুনিয়ার জীবনে জান্নাত কিনার ব্যবসায় লাভবান दुनिया जीवने जानत क्यवसाय लाभवान कत कह कह इमान अमल हकर ऊपर डोलता खा धर्ज धारण हकर उफर डलता खा एण करा अल्लाह अपन सबा के चार कहर मध्यमेरा দুনিয়ার জীবনকে জান্নাতের খরিদার হিসাবে সফল করার লাভবান করার তৌফিক দান করুন সবাই বলুন আমিনামসালিম আলহামদুলিল্লাহ আলমিন